ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া nataওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়ি আতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla হিয়নশ ইহ ইহুদী ওন শহ মদন عَبُدُهُ সু আর হক বসি নদী রিহিবি ফকদ কাল ফি কালামি হিল মজিদ কিল হামিদ অজী বিষ্ণু মিল্লা রহমানির হই ও আলমজিদ বলাজিবঙ্গি মিউম ফল কু নু নজি তু রং রম্বলিম নিনা কিতাবু হফিদ বলক হকিলহম ফি অমৃম অংগুর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 بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم انه تعالى جاد كريم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 ফিল্লি মিনাশৈত নিজী বিস্মিল্লি রহমনি রই বস্ত ফির ফ্রাহী نبي حريت رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال أنزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقي ثلث العيل الآخر فيقول من يدعني فأستجيب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فا اغفر له رواه مسلم যাবতীয় প্রশংসা সকল গুণগান একমাত্র সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে যিনি রবুল আলামিন আমাদেরকে কঠিন সময় एर मध्य दिए सुंदर परेशे सठीक समय महान आल्ला के सन्तुष्टि अर्जुन लक्ष्य पवित्र चुमार दिन जमे मस्जिदे कुरान सुन्ना तक कितारण कर যে মহান আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করেছেন সেই আল্লাহর অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি আমরা সবাই বলি সালাম বসিত হোক নবিকুল সম্রাট সৈদিল মুর সালিন আদর্শের প্রতীক সকল নবী আমার सर्दार जे महानायक एक मात्र महान आल्ला पकर अनुमतिक्रमे कल कम मैदान जिन्हें प्रथम सुपारिश कर अधिकार पाई महामानवर प्रति अगणित दुर्द सालाम वोषित हक हम सकले बुली सल्लासम उपस्थित श्रद्धे मुसल्लाम आजकल पवित्र जुमान आलोच्य विषयफारिकार शब्दी व्याकरण अनुज बाबीफ आल मसदार एर अर्थ है क्षमा प्रार्थना कराइ बाकी वैशिष्ट्य रे चाव अर्थ प्रदान करके ग्राम अनुपाते क्षमा चाव क्षमा प्रार्थना जन् आवेदन करते मान मानस आल्लाहर सृष्टि मानुष के आल्ला पाक ज्ञान बुद्धि विवेक दान तर पर मानुषे चलते फिरते कथा बारे क्जकर्मे भूल होते ही तारा शयारेर प्ररचन पढ़े कोथा अन्या क्ज करते ही पड़े तथा घटे थके सकल पाप और मंद अन्या कृतकर्मेर मुक्तर जन्जे संशोधन करार निजे परिद्ध करार्ई इनवजर प्रथम मानूष एक बिराट महान আদর্শ শিক্ষা দিলেন তা তা হচ্ছে ক্ষমা চাওয়া ক্ষমা প্রার্থনার মাধ্যম দিয়ে একজন মানুষ নিজেকে পরিশুদ্ধ করবে নিজেকে পুনর্গঠিত করবে মানুষ ভুল করবে এর জন্য সে যে ভুলের মধ্যেই থাকবে তা নয় তাকে পূর্বের দিকে তার পাপের সে তার অন্যায়ের শাস্তির কথাকে ভয় করে निजे के संशोधन करतेक्षिप्त आकार हजरत आदम आने सल्लम के सृष्टि कर लख्तर मध्यपा आदम के बोले हे आदम তোমার জন্য জান্নাত সব উন্মুক্ত করে হয়েছে কিন্তু তোমাকে ওই গাছের নিকট যাওয়া যাবে না ওই গাছের ফল খাওয়া যাবে না কুচক্রির মধ্যে পতিত হয়ে তিনি একদিন সেই গাছের ফল খেয়েই ফেললেন আল্লাহর বিধান ছিল আদম তুমি গাছের নিকট যেও না কিন্তু তিনি আল্লার কথার ওভারটেক করে ফেললেন তিনি যেভাবেই খান আন্না কেন নিজে নিজিচ্ছায় খান আর সায়তের প্রচলনা হোক কিন্তু তিনি হচ্ছে মেন কথা তার আল্লাহর সীমা রেখা অতিক্রম করলেন আল্লাহর আইন তার কথা তার বাণীর উপেক্ষা করলেন আল্লাহর যে বিধান উপেক্ষা করার কারণে অমান্য করার কারণে আইনের প্রতি জুলুম করলেন আরাফের মধ্যে স্পষ্ট বন্ধিত হয়েছে তেইশ নম্বর আয়াতা দা আং ফুনা এভাবে দোয়া করল রাব্বানা আমরা আমাদের আত্মার প্রতি চুল করেছি তোমার বিধান কমান্য করার কারণে পাতারা হামলালা কোন আল্লাহ আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে গেছি আমাদের প্রতি হম করুন আল্লাহ নিকোট এই ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন হজরত আদম সাল্লাম মানুষের সর্বপ্রথম মানুষ আদম এ শিক্ষা দিলেন ক্ষমা চাইলে মানুষ ক্ষমা আল্লান করে প্রার্থনা করলে মানুষের সম্মান নিচু হয়ে যায় না মানুষের সম্মান উঁচু হয় তার মর্যাদা বৃদ্ধি পায় একটি গুরুত্বপূর্ণ কথা मानूष तार कथा स्मरण करल निकट क्षमा प्रार्थना तार्मान बृद्धि पाता से क्षमार्षमा प्राप्त हबें আর যিনি ভালো কাজকে বড় করে দেখবেন আর পাপকে অন্যায়কে তিনি ছোট মনে করবেন ভালোকে বড় মনে করে আল্লাহ করে এমনি ক্ষমা চাইবে তার সম্মান পাবে না কারণ একজন মানুষ যখন মনে করবে আমি অনেক আমল করি ভালো কাজ করি তাহা পড়ে। তখন তার মধ্যে অহংকার সৃষ্টি হবে আমি তো অনেক মদত করি আমি সালাত কায়াম করি মানুষের সাথে ভালো ব্যবহার করি তাহলে আমার ক্ষমা চার কী দরকার আমি তা আল্লাহ আর একটা বান্দা আমি এত আমল করি আমি সমাজে ভালো মানুষ কেন আমাকে মানুষ ভালো বলে না কেন মানুষ আমার প্রশংসা করে না এই অহংকার আসতে পারে আপনাকে আমাকে সব সময় দেখতে হবে এবং তা বড় করে দেখে আল্লাহ নিকট ক্ষমা চাইতে হবে যাই তো আল্লাহ পাক নির্দেশ দিলেন মানব জাতি তোমরা এক আল্লাহ নিকট ক্ষমা চাও কারণ ইন্দুর রাহিম তিনি তো তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াশীল তিনি এত কঠোর নয় যে মহান আল্লাহ মানুষকে নিজেক দিলেন খাদ্য দিলেন অসংখ্য নিয়ে আমাদের সৃষ্টি করলেন পূর্ণাঙ্গ নিয়ে দিয়ে সেই আল্লাহ আইন অমান্য করার কারণে আল্লাহ কঠোর হয়ে যান না বান্দার ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন কারণ তিনি ছিল তিনি গাফুর এই ক্ষমা চাওয়াটা স্বাভাবিকভাবে একজন বান্দার আল্লা কোর ক্ষমা চাওয়াটা মুস্তাহাব আপনি যখন তখন ক্ষমা চাইবেন কারণ হাদিস তিনি দিনে এক ক্ষমা চাইতেন সুবাহ আল্লাহ সাল্লাম তার জীবনের দিল্লি জানাতে হবে নেতা যার অনুমতি সুপারিশ ছাড়া কাল কেমতের ময়দানে একটি ব্যক্তিও আল্লাহর নিকট সুপারিশ করার ক্ষমতা রাখবে না সেই মহানায়ক বিশ্বনবীর প্রত্যেক মুসলিম ননার জন্য ক্ষমা চাওয়া মুস্তাহাব আর অবস্থার প্রেক্ষাপটে আবার ক্ষমা চাও আবার অজীব হয়ে যায় কর্তব্য হয়ে যায় কারণ যখন আপনি অপরাধ করবেন ছাত্র শিক্ষকের সামনে অপরাধ করলে ছাত্র আল্লাহর বান্দা আমরা আল্লাহর বিধান কিছু অমান্য করি যদি কোনো পাপের কাজ করেই থাকি তাহলে আল্লাহ নিকট ক্ষমা চাও সময় বান্দার জন্য অজীব ক্ষমা চাইতেই হবে যদি ক্ষমা না চাই তাহলে আল্লাহর বিধানকে উপেক্ষা করলাম এর ফলে আপনার আমার জন্য কঠিন ভয়াব শাস্তি হবে এই অবস্থায় আপনাকে আমাকে ক্ষমা চাও আল্লাহ বলছেন হজরত নুয়ার সাল্লাম তার কমকে বলেছিলেন যে তোমরা আল্লাহ ক্ষমা চাও ইন্ন কান গাফ তিনি তোর ক্ষমাশীল হজরত নুয়ার সাল্লাম সাড়ে নয় শত বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন যার ফলশ্রুতিতে মাত্র চল্লিশ থেকে আশি জন নারী ইসলামের মধ্যে প্রবেশ করেছিলেন সাড়ে নয় শত বছর দাওয়াত ফলে তার কম অত্যন্ত অবাদ্যশীল জাতি ছিল তিনি তাদেরকে বলেছিলেন তোমা যে অপরাধ করেছ তোমা যে আল্লাহকে মানছ না আল্লাহ ক্ষমা চাও শুধু তাই নয় মুসলিম শরীফের দু হাজার সাতশো উনপঞ্চাশ নম্বর হাদিস তোমরা দিনে রাতে তো অসংখ্য ভুল করে থাকো জামি আমি তোমাদের সকল ক্ষমা ভুলের ক্ষমাগুলো। ক্ষমা করে দিব্য ভুল করে থাকি সময় মতো সালাত আদায় করতে হবে সালাহ আদায় করিনা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে তার সাথে উত্তম আচরণ করতে হবে পিতামাতার সাথে ভালো ব্যবহার দেখাতে হবে সন্তানকে করতে বলতে হবে শিক্ষক ছাত্র তারা উভয়ের মধ্যে একটা পিতা পুত্রের মতো সম্পর্কে গড়ে উঠবে শিক্ষক ছাত্রকে আদব শিক্ষা দিবেন এভাবে দেশ পরিচালনা শুরু করে প্রতিটা স্তরের দায়িত্ব কর্মকর্তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এসব কিছু হতে হবে ইসলামী আদর্শ মোতাবেক আর এর মধ্যে কিন্তু অনেক সময় আমরা ভুল করে থাকি এই ভুলের জন্য আমাদেরকে ক্ষমাও চাইতে হবে তাহলে বলছি এ আমার বান্দাগণ তোমরা তো দিনে রাতে অনেক ভুল করে থাকো অতএব তোমরা আমার নিকট ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব আমাদের পথ মুক্ত রয়েছে অনেক ক্ষেত্র রয়েছে খুব জটিল আইন করা থাকে না কোনোভাবেই ক্ষমা করা হবে না এরকম তো অনেক নজির রয়েছে অনেক অফিস অফিস আদালতে অনেক ঘটনাও রয়েছে ক্ষমা চাইলেও ক্ষমা করা হয় না ক্ষমার সুযোগও দেওয়া হয় না তিনি কত মহান যে মহান আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন আল্লাবুল কোরআন যিনি আপনাকে আমাকে বিধান শিক্ষা দিয়েছেন সেই মহানালা কত দয়াসীল যিনি মানুষকে সুযোগ দেন মৃত্যুর পর্যন্ত ক্ষমার জন্য আপনাকে আমাকে পথ উন্মুক্ত করে দিয়েছেন আপনার ক্ষমা ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে আপনামার পথ ততক্ষণ পর্যন্ত খুলে দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিকে না উঠবে আর যেদিনে সূর্য পশ্চিম দিকে উঠবে সেদিন দেখবেন কে আবত হয়ে গেছে আল্লাহ কত অপশন কত সুযোগ আপনাকে আমাকে দিয়েছেন তাই আমরা দিনে রাতে অসংখ্য পাপ করে থাকি অসংখ্য ভুল করে থাকি ভুল হতেই পারে মানুষের সিদ্ধান্ত ভুল পারে এই সিদ্ধান্ত তাকে সঠিক বর্ণার জন্য সময় হবে তার মধ্য থেকে সঠিক সিদ্ধান্ত আসা সময় হবে সুযোগ দিতে হবে যে মহান আল্লাহ দিচ্ছেন সে মহান আল্লাহর বান্ধা কেন দিবে না সুযোগ সর্বোপরি কথা হচ্ছে একটাই আমরা অনেক সময় ক্ষমা চাওয়াটা মাকড়ু হয়ে যায় ক্ষমা প্রার্থনা করা তখন এক বলা মুস্তাহ দুই বলা মাজিব আবার অনেক সময় ক্ষমা চাওয়াটা হয়ে যায় তখন মাইঙ্গেতকে মৃত্যু ব্যক্তিকে সামনে রেখে তার জন্য ক্ষমা প্রার্থনা করা সামনে রেখে কোন নদীর হাদিসে কোথাও নেই এভাবে ক্ষমা চাওয়াটা মকরু ইসলাম সাপোর্ট করে না এমত অবস্থায় এভাবে ক্ষমা চাওয়া মকরু হয়ে যায় অনেক সময় ক্ষমা চাওয়া আপনা আমার জন হারাম হয়ে যায় দেখেন ইসলাম কত সূক্ষ এবং অনেক সময় আপনার জন্য ক্ষমা চাওয়া জরুরি অনেক সময় ক্ষমা আপনার জন্য ঠিক নয় অনেক সময় আপনার জন্য করাই যাবে না হারাম তেমন যেমন কাফের জন্য মুশ্রিকের জন্য ক্ষমা চাওয়া একজন মুসলিম না কখন ক্ষমা চাইতে পারে না যদিও সে ব্যক্তি আপনার আত্মীয় হয় আপনার পিতা হয় আপনার মাতা হয় সে যদি বেধর্মী হয় কাফের হয় মুসলিক হয় সে যদি বেদাতি হয় এক কথায় বেধর্মী হয় তার জন্য আমি আপনি ক্ষমা কোনো চাইতে পারি না বাস্তব কথা পবিত্র করে আনে দেখি আল্লাপা বলছেন নিশ্চয় যারা ইমান এনেছে আল্লাপাক বলছেন নিশ্চয় যারা ইমান এনেছে না করে যদিও তারা তাদের খুব নিকটবর্তী আত্মীয় স্বজন হয় জাহিম যখন তাদের ব্যাপারে স্পষ্ট দলিল হয়ে যায় এরা তো জাহান নামে মানে মানুষকে মানুষেরা হত্যা করে অবৈধভাবে অন্যায় বা হত্যা করা কাবিরা গোনা একজন আরেকজন ব্যক্তি ইসলাম এর বাইরে থাকে ইসলামকে গ্রহণ করে না বেধরবি এর জন্য কি জাহার্নাম তাহলে আমি আপনি কিভাবে একজন অমুসলিম ব্যক্তির জন্য ক্ষমা চাইতে পারি কখনোই ক্ষমা চাওয়া যাবে না অমুসলিম ব্যক্তির জন্য কখনোই ক্ষমা চাওয়া যাবে না যেমনটি হজরত ইব্রাহিম সাল্লাম তারা করেছিলেন আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। কিন্তু যখন আল্লাহ স্পষ্ট হয়ে গেল যে নিশ্চয় ইব্রাহিম তোমার পিতা আল্লাহ শত্রু তার মানে কি বেদর মিছিল কাফের ছিল তখন ইব্রাহিম তার থেকে দূরে সরে গেলেন আর পিতার সাথে অধিকার নেই পিতা কোথায় পিতার জন্য মুসলিম জাতির আদি পিতা তিনিও ক্ষমা চাওয়ার অধিকার আর রাখলেন না শুধু কি তাই আমাদের বিশ্বনবী সাল সাল্লাম তিনিও পিতা মাতা বেধর্মী ছিলেন তিনিও তাদের জন্য আল্লাহ লিখুন এই সময় করতে পারবেন না জানল আমি সকল সর্দার আমি তো তোমার প্রিয় মাহবুব অতএব আমি আমার আব্বা আমার জন্য নিয়ম রীতি একটি বেদনের জন্য ক্ষমা চাওয়া যাবে না আল্লাহাকিম জাহান নামে সর্বনিম্ন স্তর তাহলে কিভাবে আপনি একজন জাহান নামে ব্যক্তির জন্য ক্ষমা চাইতে পারেন চান কোন কাজে লাগবে না নিষ্পাপ নির্দোষ পাপ নেই এমন মানুষকে আমি আপনি শাস্তি দিতে পারি না এমন মানুষকে আমি আপনি অধিকার রাখি না মহান আল্লাহ ফসলা করবেন ক্ষমা চাওয়ার জন্য খুব মনোযোগের সাথে শ্রমবহন করবেন ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা চাওয়ার পূর্বে ছয়টি কাজ করতে হবে অবশ্যই ছয়টি কাজ আমাদেরকে খুব গুরুত্বর সাথে লক্ষ্য করতে হবে এবং তা পরিহার করতেই হবে এই ছয়টি কাজ যদি না করতে পারি তাহলে আমার আপনার ক্ষমা চার সার্থক থাকবে না ক্ষমা গ্রহণযোগ্য হবে না অ্যাকসেপ্ট হবে না প্রথম হচ্ছে আপনি যে কাজ করার জন্য অপরাধী হয়েছেন যে পাপটি করেছেন ওটাকে আপনার চিরতরে আপনাকে বর্জন করতেই হবে অনুশোচনা নিজের মধ্যে নিন্দা ঘৃণা জন্মে গিয়ে হে আমি সুদ খেলাম একদম বর্জন আমি খাবই না আমি একজন মানুষকে হত্যা করছি এই করলাম না আর করবোই না আল্লাহ তো বা করবো জীবনও আর হত্যা করতে পারবেন না জীবনে সুদ খাবেন না এই নিয়ে করতেই হবে তাহলে কিন্তু ক্ষমা পার আপনার সুযোগ হবে দুই সে কাজটাকে পরিহার করতে হবে আপনাকে নিন্দা ঘিন্দা জন্মাতে হবে দ্বিতীয় হচ্ছে আপনাকে তা ছেড়ে দিতেই হবে সেই অপকর্ম কাজ আপনি নেক্সট দিতে পারবেন না পরবর্তী তার পারবেন না করতে তিন আল্লাহর যে ফরজিয়াত কাজগুলো ছিল যেগুলো আপনি বিনষ্ট করেছেন এতদিন আপনি আল্লাহ ফরজগুলো আদায় করনি ওই বিনষ্ট ফরজগুলো আপনাকে আদায় করতে হবে এত দিন আল্লাহর বিধান ছিল সুদ খাওয়া যাবে না আমি এতদিন খেয়েছি আর খাব না আমি সালাদ করতাম না আল্লাহর ফরজ আদায় সালাদ পড়বই আমি জাকাত কোনো দিন নিতাম না এত সম্পদের আমি জাকাত দিবই এই কাজগুলো করতে হবে আর তার নাম হচ্ছে আপনি জুলুম করেছেন তার সম্পদ লুন্ঠুন করেছেন তার সম্মান হানি করেছেন আর আপনি ক্ষমা চাইবেন আল্লা প্রার্থনা হাত করবেন যতই উমরা হত করবেন আজীবন কাজে লাগবে না মজলুমের দোয়া আল্লাহ নিকূর গৃহীত হবে আপনি ভুল বুঝতে পেরেছেন মাজলুমকে আপনি তার সম্পদ ফিরে দিন তার মর্যাদা এমন কাজ করুন তার মর্যাদাকে উন্নত করে তিনি ছিলেন শাসক শাসকের মর্যাদা দান করুন তার সম্পদ তার সম্পদ ফিরে দিন তাহলে আপনার ইস্তেকভার ক্ষমা হবে তাহলে আপনার ক্ষমাটা গ্রহণযোগ্য হবে পাঁচ আপনার রক্ত মাংস যে ভিত্তিহীন অবৈধভাবে গঠিত হয়েছে এতদিন আপনাকে তা গ্রহণ নয় তা ছেড়ে দিতে হবে হাই আমার এতদিন আমি অবৈধভাবে অর্থ সম্পদ করেছি আমার পোশাক আমার রক্ত আমার মাংস আপনাকে অনুশোচনা করে আস্তে আস্তে ডিলেট করে দিতে হবে আপনার ফাইলে আরে বাজে কিছু রাখা যাবে না ডিলেট করে দিতে হবে মুছে দিতে হবে ছয় আপনাকে আনুগত্যের কষ্ট স্বাদ গ্রহণ করতে হবে যেমনটি আপনি অন্যায়ের অপরাধের সাপ খুব আনন্দে গ্রহণ করেছেন কথাটা বুঝাইতে পারছি না আপনি যখন ইসলাম গ্রহণ করবেন আল্লাহ কি যখন আপনি মেনে নেবেন ইসলামকে প্রতিষ্ঠার কাজে যখন আপনি এগিয়ে আসবেন আপনার প্রতি বিধর্মী শক্তি আপনার প্রতি অন্যায় করবে আপনার প্রতি করবে আপনার কষ্ট আসবে এই কষ্ট আপনার স্বীকার করতেই হবে ও একদিন এক বৈঠকে বসে আপনি ব্যাংকের সুদ ঘুষ খাচ্ছিলেন আপনি কত মজা পেয়েছেন আজকে ওই অফিসে না এই অন্যায় করছিলেন আনন্দ পাচ্ছেন অন্যায় ছেড়ে যখন আপনি সঠিক হয়ে গেলেন বিশুদ্ধ পথে আসলেন তখন আপনার কষ্ট আসতেই পারে এই কষ্ট ধরে ধারণ করতে হবে এই ছয়টি গুণ এই ছয়টি কাজ করতে হবে এবং তা থেকে পরিহার করে আপনাকে কামাকে উদার চিত্তে ইস্তেকভার ক্ষমার দৃষ্টি ক্ষমার দিকে আমাদের এগিয়ে যেতে হবে ক্ষমা সম্পর্কে আরো ব্যাপক আলোচনা রয়েছে কোথায় কোথায় আমরা ইসতেকভার করি কোথায় করা উচিত কখন করা উচিত পরিশেষে একটি কথা বলি ফজলতের কথা সাল্লাম বললেন সবচেয়ে উত্তম ইসতেকভার কি সাইয়দুল ইস্তেকভার দোয়াটা হচ্ছে শৈব খারের হাদিস সাইয়দুল ইস্তেকফার মানে ইস্তেকভারের নেতা মানে ইস্তেকভারের সর্বমূল কথা একটা বড় দোয়া তিন চার লাইনের দোয়াটা আল্লাহ সাহেব এই দোয়াটা যারা পড়বে সকালে যদি পরে বিকাল হওয়ার আগে যদি মারা যায়। জান্নাতি। আবার যদি রাত্রে পড়ে আর সকাল হওয়ার আগেই যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতি শুভানন্দ ঈশ্বর পার করলে ক্ষমা চাইনি, মান মর্যাদা নিচু হয় না ব্লান্দ হয় উঁচু হয় আরো সম্মান বৃদ্ধি পাই আপনার মার জন্য পরকাল আরো উন্নত হবে আরো আমরা মর্যাদাশীল মর্যাদাশীল হবে মায় সালা আনু বলছেন আনা বলেন বলেন্লাম অধিক সময় রুকুতে এই দোয়াটি পড়তেন কোন দোয়াটি শুভানাকা আমি মহান পবিত্র মহান আল্লাহবি ঘোষণা করছি পবিত্রতা রণনা করছি আল্লাহ হব রবা হ্তিকার মোহানাম কত ক্ষমা চাইতেন রুকুতে পড়তেন নিজেকে ক্ষমা চাইতেন বারবার আল্লাহ নিক যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে বিনোত করবে আল্লাহ তার জন্য রফাউল্লাহ আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেবেন হাদিসের কথা এভাবে আল্লাপাক আমাদেরকে আমাদের ভুলের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ আমাদেরকে নিজে নিজে তৈরি হবে আমাদের ক্ষমা চাইতে হবে আমরা যা ভুল করেছি ভুলের ক্ষমা চাই পাপকে বর্জন করি পাপ থেকে আমরা দূরে সরে আসি আল্লাহর পথে এগিয়ে আসি আল্লাপাক আমাদের সকলকে যেন ভুলকে পরিহার করে অন্যায় অপকর্মকে পরিহার করে একে বড় করে মন বড়ো মনে করে আল্লাহটিকে ক্ষমা চাইব। ক্ষমা বেক্ষা চাইবো পাক আমাদের সকলকে যেন ক্ষমাসীর বান্দা قل دين صلو ربنا ظلمنا انغفصنا وان لم تغفر من الخاسرين ربنا اعطينا في الدنيا حسنه وفي الاخره حسنه واقنا عذابا ما كما رباني صغيرا رب, صغيرة. رب كما رباني صغيرا اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم احفظنا من كل بلاء الدنيا والاخره اللهم احفظنا من فتنه الدنيا اللهم احفظنا من فتنه الدنيا والاخره ربنا تقبل منا ان রহিম সুবহান আলহামদুলিল্লাহ